আয়শা রদেলাহ তালান্নাহত বর্ণিত তিনি বলেন রাসুলিল্লা সাল্লাহ আলাইস্লাম সফরের ইচ্ছা পোষণ করলে তার স্ত্রীদের মাঝে কুরআ নিক্ষেপ করতেন যার নাম বের হতো তাকে সঙ্গে নিয়েই তিনি সফরে বের হতেন আর তিনি স্ত্রীদের প্রত্যেকের জন্যই দিন রাত বন্টন করতেন তবে সাউদা বিনতে জামাহ হ্রদ্লাহু তাল্লাহা তার অংশের দিন রাত নবী সাল্লাহ আল্লামের স্ত্রী আয়শা রদেলাহ তালান্নাহাকে দান করে দিলেন তিনি রাসুলিল্লাহ সাল্লা উলাইসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তা করেছিলেন